আলহামদুলিল্লাহাম আল্লা রাসুল্লিল্লা কালকে আমরা শেষ করলাম যেখানে তার ধারাবাহিকতা আজকে শুরু করব ইনশাল্লাহ তো আমাদের দিনকে বা আমাদের ইমানকে বা আমাদের দিনদারি থাকে যদি আমরা একটু গুছাইয়া ই করতে চাই গুছায় ফেলতে চাই বা একটু রিপেয়ার করতে চাই বা একটু সলিট করতে চাই যে ঠিক আছে আল্লাহকে আমি এমনভাবে বিশ্বাস করব বা এমনভাবে ভয় করবো যেমন ভয় করা উচিত এমনভাবে বিশ্বাস করবো যেমন বিশ্বাস করা উচিত তাইলে প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যে অ্যাবসোলেটলি শিওর হওয়া যে আল্লাহ আছেন এবং এটা আমার অস্তিত্বের চেয়ে বেশি আমি শিওর হব যে ইনশাল্লাহ যে আল্লাহ আল্লাহ রিয়েল এবং আল্লাহ আসেন আল্লাহর কথা সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর ধমক সত্য যেখানে আল্লাহ আমাদেরকে ধমক দিয়েছেন বলছেন যে জাহার নামে যাবো আমরা বা আমরা আগুনের আমরা জাহান নামে জ্বালানি হব এই কথাটা কথার কথা না এটা অ্যাপসোলেট সত্য এবং যেখানে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ডের কথা বলছেন যে আমরা জাননাতে যাবো বা এইরকম থাকবো যা যা বর্ণনা করছেন একটা আক্ষরিক অর্থে লিটারালি অ্যাবসোলিউট সত্য এগুলা এটা এটা প্রথমে শিওর হয়ে নেওয়া উচিত এটা এতে এটা শুরু করবেন আপনি হয়তো দুটা ভাগ করলেন একটা ভাগে আপনি আল্লাহ যে আসেন এটা সম্বন্ধে নিজেকে কনভিন্স করলেন বা করবেন আরেকটা ভাগে গে আরেকটা ভাগে আপনি কোরআন যে আল্লাহর কাছ থেকে আসে বা রাসুল সাল্লাহ সালাম যে আল্লাহর রাসুল একই কথা দুইটা ভাবে বলা আর কি যদি কোরআন আল্লাহ থেকে এসে থাকে তাহলে তো হয়ে গেল আর যদি আপনি সত্যিকার রাসুল এটা কনভিনস হতে পারেন রাসুল যে সত্যিকার রাসুল মেসেঞ্জার আল্লাহর তরফ থেকে তাহলে আপনি উনি বলতেছেন যে কোরআন ওনার কাছে আসলে তাহলে কোরআন সত্য ভাইস ভাষা আর কি বলতে পার মানে এই পাশ থেকে ওই পাশ থেকে মানে দুইটাই বলতে পারেন আপনি যে একটা বলতে পারেন এইটা এই পাশ থেকে শুরু করলে ওইটা সত্য ওই পাশ থেকে শুরু করলে এটা সত্য কোরআন যদি আল্লাহর কাছ থেকে এসে থাকে তাহলে রসুল সত্য যদি সত্যিকায় রসুল হন কোরআন সত্য এই এই দুটা ভাগে ভাগ করতে পারেন এই অ্যাবসলুটলি শিওর হওয়ার কাজটা নিজেকে নিজের ইমান আমান রিপেয়ার করার কাজ অথবা গুছানোর কাজ এবং আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত এবং মুসলিম না হয় মৃত্যুবরণ করো বা এই আয়েতগুলা যা বলতে চায় বা এই আয়াত এই আয়াত থেকে বা এই ধরনের যেগুলো আছে সেগুলো যা বলতে চায় সেটা প্রতিনিয়ত সেটা উপর থাকা বা সেটাতে কনভিন্স থাকা সেই জন্য কিছুটা গ্রাউন্ড ওয়ার্ক করার দরকার আছে কিছু তাহকিক করার দরকার আছে অর্থাৎ কিছু রিফ্লেক্ট করার দরকার আছে কিছু যুক্তি বা নিজের ভিতরে কিছু যুক্তি বা আল্লাহ যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো নিয়ে চিন্তা করার ব্যাপার আছে তো যাই হোক আমি যে কালকে বলতেছিলাম যে দুইটা পসিবিলিটির কথা বলতেছিলাম একটা যে জাস্ট অ্যাক্সিডেন্ট উই কেমেন টু বিং আমরা অ্যাক্সিডেন্টলি এখানে চলে আসছি এটা যারা বলতে চায় নাস্তিক কাফের মুশ্রিক বা আপনার ইভলিউশনিস্ট বা ডার ডারিজমে যারা বিশ্বাস করে বা এই ধরনের প্রোপোজিশানগুলো যেসব আছে। তাদের একটা কথা হচ্ছে যে তারা খুব একটা যতদূর পর্যন্ত জানতে পারে তার বাইরে যা হোয়াট হোয়াট ওয়াজ বিফোর দ্যাট এরকম কোনো কোশ্চেন করে না তারা বা একটা জায়গা থেকে শুরু করে তারা ধরেন পৃথিবীতে জীবন কিভাবে আসছে এটা চিন্তা করতে গিয়ে তারা শুরু করে যে প্রাইমোরিয়াল টাইমে বা ওই সময় একেবারে শুরুর দিকে একেবারে শুরু মানে ধরেন জাস্ট যতটুকু আপনার চিন্তা বা আপনার ভাবনা যেতে পারে সেরকম সময় পৃথিবীতে আমরা যেটা পৃথিবী বলি সেখানে হয়তো অক্সিজেন কার্বন এবং হাইড্রোজেন ছিল এগুলা একসাথে মিলেমিশে কোনোভাবে একটা বেবাত কোনোভাবে অ্যাক্সিডেন্টালি আপনার একটা লিভিং সেল হয়তো তৈরি হয়েছে সেটার থেকে হয়তো আস্তে আস্তে আস্তে আস্তে একটা ইউনিলুলার ইউনিসেলার ই কী বলে অরগ্যানিজম তৈরি হয়েছে আমরা যারা একটু বায়োলজি পড়ছি আমরা জানি অ্যামিবা বা এই ধরনের জিনিস অ্যাকসেলের যেগুলো আছে সেগুলো তৈরি হয়েছে এবং সেটা থেকে আস্তে আস্তে রূপান্তর নানা রকম স্টেজের ভিতর দিয়ে একসময় বানর থেকে আমরা মানুষ হয়েছে আর কি এই ধরনের একটা প্রপোজিশন এভরিথিং ইজ অ্যাক্সিডেন্ট বলতে পারি এভরিথিং ইজ জাস্ট চান্স এটা বলতে পারেন এটা হচ্ছে তাদের ধ্যান ধারণা ওয়েল এটা আমরা অ্যাকনোলেজ করলাম যে এটা এক শ্রেণীর মানুষের ধ্যান ধারণা আরেক শ্রেণীর মানুষের ধারণা মানে যারা বিশ্বাসী যারা আল্লাহ বিশ্বাস করেন তাদের কথা হচ্ছে যে এই মহাবিশ্বর বিশ্বে যা কিছু আছে একটা আপনার ধুলি কণা রাস্তায় যেটা আছে সেটারও একটা পারপাস আছে সেটাও ক্রিয়েটেড এবং সেটা একটা প্ল্যান বা একটা উদ্দেশ্যে সেটাকে ই করা হয়েছে পার্ট অফ এ গ্র্যান্ড ডিজাইন এবং গ্র্যান্ড প্ল্যান বাজাই হোক সেরকম একটা ব্যাপার এটা হচ্ছে আরেকটাই এখন আমরা দুটা নিয়েই চিন্তা করবো দুটা নিয়ে চিন্তা করে আমরা কনভিনসড হব যে আগে বলছি যে আপনার আপনার এক একজনের ডিমান্ড এক এক রকম হতে পারে এক একজনের চিন্তা এক এক রকম হতে পারে এক একজন এক এক ধরনের ইস্যু স্যাটিসফাইড হইতে পারেন এটা ব্যারি করতে পারে তারপরে আমি জেনারেল কিছু কথা বলবো যে ধরেন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন আপনি দেখলেন যে বাংলাদেশের রাস্তার কথাই বলতে চাই আপনি দেখলেন যে এক টুকরা একটুকরা এইট মানে একটা ইট ভেঙে চার পাঁচ টুকা হয়ে পড়ে আসে এখন আপনি ভাবতেই পারেন যে এটা তো একটা অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টলি হয়তো কোন ট্রাকে বা কেউ ক্যারি করার সময় পড়ে গেছে ভাঙছে এখানে এই ভাঙা ইটটা যে পড়ে আছে এই জিনিসটা কোনো পারপাস নাই ইয়াস ট্রু এটা কোনো পারপাস নাই এটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টলি আসছে না কিন্তু আপনি যদি দেখেন যে কোথাও এক ইট সেরামেক ইট খুব সুন্দর করে স্ট্যাক করা আছে। এবং ওইটা আপনার একটা জায়গা খালি জায়গার পাশে বা ভিতরে স্ট্যাক করা আছে তখন আপনি কি মনে করবেন আপনি মনে করবেন যে হয়তো কেউ এই জায়গাটাতে কিছু একটা বানাবে বলে প্ল্যান করতেছে এবং তারই যন্ত্র হিসাবে সে এই ইজগুলা এনে সাজায় রাখছে এইভাবে হ্যাঁ তখন আপনি কি ভাববেন যে একটা একটা পারপাস আছে আল্লাহ কোরআনে আমরা যাতে আল্লাহ বিশ্বাস করি বা আল্লাহ আল্লাহ আছেন বা আল্লাহ ক্রিয়েটর বা আল্লাহ খালিক আল্লাহ মালিক এগুলোতে যদি কনভিনসড হয় এই জন্য কিন্তু প্রাথমিকভাবে আল্লাহ যুক্তি দিয়ে মানুষকে ডাকেন একদম প্রিমিটিভ মানুষও সেটা বুঝবে এমন যুক্তি দিয়ে ডাকেন খুব খুব বড় নিউক্লিয়ার বা কোয়ান্টাম ফিজিক্স জানতে সেই ধরনের যুক্তি না কিন্তু খুব সিম্পল যুক্তি যেমন ধরেন আল্লাহ বলেন এটা এতে বলেন কোরআনে যে তোমরা কি তারা কি করার নিয়ে বা তোমরা কি নিয়ে চিন্তা করো না যে এখানে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে হইত নাজিল হয়তো বা অন্য কারোর সৃষ্টি হইত তাহলে এখানে থাকতো বা মানে অসঙ্গতি থাকতো ভুল থাকতো পরস্পর বিরোধিতা থাকতো এটা আল্লাহ বলতেছেন এটা আমরা চ্যালেঞ্জ হিসাবে নিতে পারতাম নিয়ে এটা নিয়ে আমরা তা করতে পারতাম বা এটা নিয়ে গবেষণা করতে পারতাম জীবনটা এই পথে চালানোর চেষ্টা করতে পারতাম বা অনেক সময় দিতে পারতাম কিন্তু আমাদের জীবনে সেই সময় নেই আমাদের হোয়াটসঅ্যাপ ইউটিউব মেসেঞ্জার ফেসবুক অ্যান্ড কার্টুন অপেরা সোপ অপেরা বা যার যেটা আসে আর কি সেটার পিছনে আমাদের জীবন চলে যাচ্ছে কিন্তু এইসব নিয়ে ভাবার সময় নেই সুতরাং আমরা যেভাবে ভাবলে রিয়েলি কনভেন্স হতাম যে আল্লাহ ইজ আল হাক বা দি রিয়েল সেভাবে আমরা কখনো সময় নিয়ে অবকাশ নিয়ে ভাবি না ভাবার আমি এটা বলতেছি যে বিশ্বর ডুয়েত যদি আমাদের ভিতরে কোনো সংশয় থাকে তাহলে আমাদের এইভাবেই চিন্তা শুরু করা উচিত এবং নিজেকে কনভিন্স করা উচিত যে এই কোরআন আল্লাহর থেকে আসে একটা বললাম আমি যে সাল্লা যেভাবে ডাকছেন মানুষকে আল্লাহর দিকে আমাদের ভাই আছেন ঢাকা ইউনিভার্সিটির টিচার পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর অনেকে হয়তো অনেকে চিনতেও পারেন সিলেটে যেহেতু ওনার নাম হাসানুজ্জামান চৌধুরী উনি আগে ছিলেন আপনার জাহীর ইউনি ছিলেন পরে ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন তো উনি একসময় দাশ করতেন বা হালকা করতেন বা তফসিল করতেন এখানে সেখানে একদিন বলছেন বা শুনছি একদিনের কথা বলতেছি যে উনি নাস্তিক ছিলেন ফ্ল্যাটলি বললেন যে আমি নাস্তিক ছিলাম আমি কোরআন পড়তে শুরু করলাম যে কোরআনে যে ভুল আছে এগুলো ট্যাবুলেট করার জন্য যেগুলো বাইর করার জন্য বা এগুলোকে এগুলোকে নিয়ে আমি সেই জন্য যেহেতু উনি কমিউনিস্ট ছিলেন কমিউনিস্ট কমিউনিজমের আল্লা বিশ্বাস করে তারা তো সুতরাং এটা নিয়ে লিখতে শুরু করলেন বা ভাবতে শুরু করলেন বা মানে এটা টেবলট করতে শুরু করলেন বা কাজটা হাতে নিলেন সেখান থেকে কিন্তু উনি মুসলিম হলেন উনি নিজে বলেন আমি নাস্তিক ছিলাম আমি তারপরে বিশ্বাসী হলাম এবং মুসলিম হলাম তো এই আমরা নিতে পারতাম যদি আমরা ওইরকম কেউ থাকি যার মনে সংশয় সেইটাও করতে পারতো বাট দেখা যায় যে অধিকাংশ মানুষ যারা নাস্তিক বা অ্যাগনস্টিক হয় তারা আসলে এই ব্যাপারটা নিয়ে কোন সময় ব্যয় থাকে না নির্ধারণ যে কোনো বইতে ভুল থাকবেই ইমাম সাফি তার একটা কিতাব ছিল আর এই বইটা উনি নাকি একশো বার রিভাইজ করছেন সো কোনো ভুল না থাকে তখনকার দিনে আমাদের এই কম্পিউটার ছিল না যে অনেক কষ্টের কাজ একটা একটা বই এডিট করা বা একটা বই লেখা বা কপি করা হাতে কপি করতে হয়তো একটা একটা এক শব্দ এক শব্দ করে রিপেয়ার করতে হতো বা যাই করতে না আর কি মানে ই করতেন যখন মানে ওইটাকে যখন কারেক্ট করতেন বা এডিট করতেন এক শব্দ এক শব্দ করে করতে হতো বা ভুলগুলা বা এই ফ্লগুলাকে রিপেয়ার করতে হতো বা যে কিছু মানে যে কোনো বা ইকে সারতে হইতো তো উনি বলছেন যে আমি একশোবার বইটা কম করে একশোবার আমি ইয়ে করছি রিভাইজ দেখি বা কারেক্ট করছি তারপরেও দেখি যেটা ভুল থেকে গেছে তারপরে একটা কথা বলছেন এটা খুব সিগনিফিক্যান্ট কথা যে আমার মনে হয় আল্লাহ চান না যে তার বই ছাড়া অর্থাৎ কোরআন ছাড়া তার কিতাব ছাড়া আর কোনো কিছু নির্ভুল হোক কোরআনে একমাত্র নির্ভুল কিতাব দুনিয়ার বুকে বা পৃথিবীর বুকে তো আমরা এটাও চেষ্টা করতে পারতাম যে আল্লাহ যেভাবে বলছেন এইভাবে আমরা এটা নিয়ে গবেষণা করে একসময় যখন দেখতাম যে কোরআন নির্ভুল আমরা আল্লাহ আছেন। এছাড়াও আল্লাহ আরো আরো কিছু জিনিসের দিকে মানুষকে ডাকছেন খুব সিম্পল জিনিস যে রাত এবং দিনের অল্টারেশনের ভিতর রাত এবং দিনের যে রাতের পরে দিনের পর রাত আসে এর ভিতরে যারা যারা চিন্তাশীল তাদের জন্য আয়াত আছে। নিদর্শন আছে। আমরা যদি একটু চিন্তা করতাম যে এটা আসলে একটা রাত দিন রাত দিনে এক মিনিটের রাত হবে এগারো ঘন্টা উনষাট মিনিটের দিন হবে এবার গ্যাজুয়ালি একটা ডেফিনিট প্যাটার্ন ফলো করে একটা ডেফিনিট সাইকেল ফলো করে এটা ঘুরে ঘুরে আসে এর এরপরে ধরেন যেমন বাংলাদেশে আমরা ছয়টা ঋতু আছে ইংল্যান্ডে চারটা ঋতু বলে ওরা বাংলাদেশে ছয়টা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত শীত বসন্ত সাইকেলটা বলতেছে ফর লাস্ট হান্ড্রেডস অফ ইয়ার্স তা আমরা চিন্তা করতে পারতাম যে এইগুলোকে এমনি এমনি হচ্ছে আমাদের চিন্তাটা এখান থেকে শুরু হতে পারতো আজকে এখানে শেষ করে দিচ্ছি কালকে আমরা এখান থেকে অনওয়ার্ড কথা বলবো ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত